দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফরিত বয়ানের এতকাদের বর্ণনা এই বিষয়টি নিয়ে ইমাম লিখেছেন এবং এর মধ্যে বিভিন্নভাবে আকিদার বিষয়গুলো তুলে ধরেছেন আমরা এই গ্রন্থটিকে ধারাবাহিকভাবে সাজিয়ে আলোচনা করছিলাম প্রথমে আমরা আলোচনা করেছি আল্লাহর ইমান কিভাবে সুসম্পন্ন হবে তারপরে মালাইকেদের ইমান কিভাবে সুসম্পন্ন হবে সেটা আলোচনা করেছি এরপরে আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তালার কিতাবগুলোর উপর কিভাবে ইমান আনতে হবে গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ আল্লাহ তালা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলোর উপরে মৌলিকভাবে এক ধরনের ইমান আছে অর্থাৎ সংক্ষিপ্ত ইমান যে যত কিতাব আল্লাহ নাজিল সবগুলো সত্য বলে আমরা স্বীকার করি এটা হচ্ছে মৌলিক ইমান দ্বিতীয় হচ্ছে বিস্তারিত ইমান যে হ্যাঁ এগুলির মধ্যে বিস্তারিত আলাদাভাবে যেভাবে যে অবস্থায় আমাদের হাদিসে আসছে সেগুলোর আমরা ইমান আনি যেমন কোরআনে করিমে বলা হয়েছে যে আল্লাহ তালা তাওরাত নাজিল করেছেন এবং দিয়েছেন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা ইনজিল নাজিল করেছেন দিয়েছেন ইসা আলাহিসামকে আল্লাহ তালা জাবুর নাজিল করেছেন দিয়েছেন যাউদ আলহ সালাতলামকে আল্লাহ তালা কোরআন করেছেন আমাদের নবী মাহমুদামকে দিয়েছেন আল্লাহ তালা শাহিফা নাজিল করেছেন সেগুলো যোগাযোগ বিভিন্ন নবী রাস্তুদেরকে দিয়েছেন বিশেষ করে ইব্রাহিম আলাহ সালাতাম এবং মুসা আল্লাহ সালাতাম উপহারে শাহিফা নাজির করেছেন এগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা যে এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ তালা এমন জিনিস নাজিল করেছেন যেগুলো যেগুলো समस्त कितबरकम थे कि मौलिक जिन नहींवर्तित सेहहीदम छोकन एग्लो परिवर्तन नहीं मध्य तभीता शेगुल... एक एक शरियत छा सुबह विभिन्न हादिस द्वारा प्रमाण पाई प्रमाण पाई কিন্তু মৌলিক নীতি পাঁচটি নীতিতে বা ছয়টি ইমানের পাঁচটি বা ছয়টি রোকনের মধ্যে কোন পরিবর্তন ছিল না কিন্তু দেখা গেছে পরবর্তীতে কিছু মানুষ ইমানের যে মৌলিক নীতিমালা একজন মানুষে কি কি ইমান আনতে হবে এটা হচ্ছে নবী রাসুলদের ইমানের নীতি হচ্ছে ছয়টি পরবর্তী দেখা গেছে কিছু মানুষ পাঁচটি বানিয়েছে কিছু মানুষ চারটি বানিয়েছে আমরা সেগুলি এখন আশ্চর্য হয়ে আশ্চর্য হয়ে সেগুলি দেখে যে আল্লাহ তালা এবং তার রাসুল ইমানের রোকন বলেছেন ছয়টি এবং কোরআনে তা বলেছেন হাদিসে তা উল্লেখ করেছেন रसोल्ला हादिसा उपये गए मूल कथा बारिवर्तन शरियत हिसाब से कठोर छो क्या शिथिल छोड़ना কোরআনে করিম তার মধ্যবর্তী একটা অবস্থা নিয়ে আসছে এগুলো বিষয়গুলো এর মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসছে পরবর্তী আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নীতিমালা গ্রহণের ক্ষেত্রে ভিন্নতা পণ্য করেছে তাদের মধ্যে অনেককে দেখা যায় যে এই মৌলিক নীতিমালা বাদ দিয়ে যেগুলো আল্লাহ নাজিল করেছেন তার রসুল বলেছেন সেগুলো বাদ দিয়ে তার নতুন করে নতুন নতুন নীতিমালা নির্ধারণ করে নিয়েছে দেখা যায় মোয়াজিলা তারা তাদের নিকট পাঁচটি মৌলিক নীতিমালা রয়েছে আমাদের নিকট পাঁচটি মৌলিক নীতিমালা কি আল্লাহ রুফর ইমান ফেরেজতাদের কিতাবের ইমান রাসুল ইমান আখরাতফর ইমান তাকদের ইমান তাকিমান এই ছয়টি আমাদের মৌলিক নীতিমালা কেউ কেউ তাকদিমানকে আল্লাহ তাল ইমানের সাথে সম্পৃক্ত করে বলে থাকেন মোট সব পাঁচটি হয়ে যায় কিন্তু মোরতাজিরারা দেখা গেছে তারা এই ব্যাপারে ভিন্নতা পোষণ করেছেন তাদের নিকট মৌলিক নীতিমালা যে পাঁচটি তা কখনো এরকম নয় তারা ভিন্ন নীতি পোষণ করেছে সেখানে দেখা যায় যে তারা তাহিদ হচ্ছে আল্লাহ সিফাতকে অস্বীকার করা অনুরূপ তাদের মধ্যে দেখা যায় আদল ইনসাফের কথা বলে ইনসাফের কথা হচ্ছে আল্লাহ তালা যে তিনি কাউকে শাস্তি আল্লাহ তাল কোন কিছু ওয়াজিব করে দেয়া অর্থাৎ আল্লাহ কাউকে যাকে ইচ্ছে তাই ক্ষমা করা যাকে তাকে আল্লাহ তাদের ইচ্ছা মতাবে কাউকে ক্ষমা করা ক্ষমা করার ক্ষমতা রাখেন না তারা মনে করছে কারণ তারা মনে করে যদি কোন ক্ষমাই করে দিলেন কেমন অপরাধ করেছে তারা এটা ইনসাফের বিরোধী মনে মূলনীতি সাব্যস্ত করে নিয়েছে অনুরূপ ভাবে তাদের কাছে ওয়ার্দ এবং ওয়াইদ বাধ্যতামূলক করে দিয়েছে যে আল্লাহ তারা যদি কোথাও ওয়াদা করেন সেটা অবশ্যই দিতে হবে কোনো ধমক দেন সেটা অবশ্যই প্রতিফলিত হতে হবে অনুরূপভাবে তারা মনে করেছে যে मंजिला थक आखरा तहार नामी दुनिया से इमान दारो नाफेर नये आखराते जहां नामी स्थिर स्था इत अवस्थान सब्यस्त कर अनुरूप भाव तत्काल आदेश और असत्जे হচ্ছে তারা যেটাকে সৎ মনে করে সেটা বাস্তবায়ন করতে হবে তারা যে অসৎ মনে করে সেটাকে তারা জোর করে মানুষের প্রেসার করে সেটা করতে হবে এই পাঁচটি মূল তারা সাব্যস্ত করেছে অথচ কোরআনে হাদিসে এগুলি কোন মূল নয় এগুলি মানুষের বানোয়াট নীতিকে তারা মূলনীতি সাব্যস্ত করেছে মানুষ যখন পদভস্ত হতে আরম্ভ করে তখন তাদের নিজেদের জন্য নতুন নতুন মূলনীতি সাব্যস্ত করে নেয় আমাদের দেশও বিভিন্ন রকমের ছয় ওসুল বারো ওসুল অথবা কারো এরকম মূলনীতি বিশেষ নীতি বিভিন্ন দলের দেখতে পাবেন আপনি আসলে আল্লাহ এবং তার রসুলের পথ থেকে সরে আসলে এই জাতীয় মূল নীতিগুলো মানুষের ভিতরে প্রবিষ্ট হয় এবং সেগুলো কোরআন সুন্নার বিরোধী হয়ে যায় কখনো না হলেও সেগুলিকে মূল নীতি সাব্যস্ত করা যায় না সেগুলি হ্যাঁ আমি আমল করার জন্য কিছু জিনিস আমি গ্রহণ করে নিতে পারি কিন্তু কিভাবে সেগুলিকে অসুল নির্ধারণ করতে পারে অসুল নির্ধারণ করার জন্য কোরআন এবং সুন্না যেটা বলেছে তার বাইরে নতুন কোন অসুল কখনো আসতে পারে না এই জন্য মোহতাজ এই কাজগুলো কখনো গ্রহণযোগ্য নয় এবং এগুলি কখনো অসুল হতে পারে না এগুলি এই জন্য কোরআন বিরোধী হয়ে গেছে আল্লাহ আসা যে মূলনীতি সেগুলি বিরোধী হয়েছে রসুল্লাহামের কাছে আসা যে হাদিস রসুলের পক্ষ থেকে আসা হাদিসের আসা মূলনীতিগুলো বিশেষ করে হাদিস বিলে আসা যে ইমানের পাঁচটি মূলনীতি সেগুলোর বিরোধী হয়ে গেছে তাদের সে সমস্ত মূলনীতি এই সেগুলো সেগুলো কারীদের মূলনীতি হিসেবে বিবেচিত হবে আল্লাহ এবং তার রসুলের থেকে আসা মৌলিক নীতিমালা যেগুলো সেগুলোর উপরেই আমরা মূল নীতি সাব্যস্ত করবো সেটা হচ্ছে আল্লাহরফুর ইমান ফেরেস্তাদের উপর ইমান কিতাবেরফর ইমান রাসুল ইমান আখেরাত ইমান এবং তাকদিরের ভালো মন্দর ইমান এগুলি হচ্ছে মৌলিক নীতিমালা এগুলি হচ্ছে ইমান বিল গাইবের অংশ এগুলি ইমান বিল গাইবের অংশ এর বাইরে অন্যগুলো ইমান বিল গাইবের জিনিস নয় এগুলো এগুলিতে যা আসতে সেগুলি ইমান বিল গাইবের জিনিস হতে পারে যেমন আল্লাহ তালা এগুলির মধ্যে জিন্দের উপর ইমানের কথা আল্লাহ উল্লেখ করেছেন কোরআন করিম জিনের কথা আলাদা মূল নীতি নয় বরং কোরআন করিম আসার কারণে সেগুলো আমরা ইমান এনে থাকি কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওয়াই সরফ না রসুলের কাছেও জিনরা আসত আসা হেদায়তের জন্য তারা বসত এবং জিনরা রসুল্লাহামের কাছে হেদায়তের বাণী বিভিন্নভাবে শুনে তারা সেটার উপরে আমল করতে চেষ্টা করেছে কোরআন একদিমে সেটা আল্লাহ তারা উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে এই জিনদের উপর ইমান আনাও ইমান বিল গাইবের একটা অংশ এটাকে অস্বীকার করলে আল্লাহর কোরআন একটা অংশকে অস্বীকার করা হয়ে যায় কিন্তু এটা কোনো আলাদা মূল নয় এটা হচ্ছে মূলত এই ছয় যে মূলনীতি আছে সেটির একটি অংশ এর বাইরে নতুন করে কোনো সাব্যস্ত করা যাবে না কেউ যদি বলে যে আমি এখন যদি নতুন একটা সাব্যস্ত করে যে আমি একটা মূলনীতি সাব্যস্ত করলাম যে এখন থেকে আমি একটা ভিন গ্রহের কোন প্রাণীকে নাম দিয়ে এলিয়েন সাব্যস্ত করতে এটা ইমান আনতে হবে না এটা আমাদের ইমানের অংশ নয় এটাকেও ইমান অংশ বলে সেটা গুণাগর গুনার কাজ হবে কারণের অংশ হচ্ছে আমাদের মৌলিক হবে কোরআন একটা উল্লেখ থাকে সেটাকে এটার হচ্ছে এই জিনিসটা যদি কোন উল্লেখ থাকে যেমন জিন্দের কথা উল্লেখ আছে আমরা বলব যে হ্যাঁ জিন্দের কথা কোরআন উল্লেখ আছে রসুল্লাহ সাল্লাম হাদিসের উল্লেখ আছে রসুল্লাহ সাল্লাহ আসালাম তাদের জন্য এবং আমাদের জন্য থাকা লাইন জিন এবং মানব উভয়ের জন্য প্রেরিত হয়েছেন কোরআন ইমান আনতে হবে তারাও এই ছয়টি মূলনীতির পরিমাণ আনতে হবে তাদেরও হিসাব নিকাশ হবে তাদের জন্য আল্লাহ তালা হিসাব নিকাশের ব্যবস্থা করেছেন কোরনে কারিম সুরআ রহমান এই জন্য বারবার আল্লাহ তালা বলেছেন তোমরা জিন এবং মানব তোমরা কিভাবে কোন ন্যায় মত অস্বীকার করবে এবং রাসুল্লাহাম জিনের ভিন্ন কথা বলেছেন তাদের খাবার না করো নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে কারণ জিনদের খাবার সেই হিসাবে আমরা বলি ইমান বিল গায়েবের অংশ যদি কোন কিতাব কিতাবের অংশ কিতাব থেকে হয় সেটা কিতাবের অংশ হবে কিন্তু মৌলিক নীতিতে কোন পার্থক্য হতে পারে না এর দেখা যায় মহিতা যারা মূলনীতিগুলোই বদলি ফেলেছে তারা মূলনীতি করে দিয়েছে প্রথমে তাদের মূলনীতির নাম দিয়েছে একটাকে নাম দিয়েছে তাওহিদ তারপর বলেছে আদল তাওহিদ হচ্ছে তাদের হচ্ছে আল্লাহ সিবাদকে অস্বীকার করে নওয়াজ এটা কৃষির মূলনীতি দ্বিতীয় হচ্ছে আদল যে আল্লাহ অপরাধীকে ক্ষমা করতে পারেন না এটা হচ্ছে ক্ষমা না এটা কাছে না মায়ে তিনি করতে পারেন এটাই হচ্ছে মূল নীতি এটাই হচ্ছে মূল কথা কিন্তু তারা সেটাকে একটা বিপরীতটাকে মূলনীতি বানিয়ে নিয়েছে অনুরূপভাবে তারা মঞ্জিলা বাইনাল মঞ্জিলা তেইন যে কবিরা গুনাকারী সে কা ফেরো না ইমান দাঁড়োনা মাঝখানে একটা মূলনীতি সাব্যস্ত করে সেটা তাদের এই ভুল মূলনীতি এই জাতীয় মূলনীতি তারা পাঁচটি সাব্যস্ত করেছে তার মধ্যে তারা যে সমস্ত মূলনীতি সাব্যস্ত করেছে আমরা যদি দেখি যে এই মূলনীতিগুলি আসলে কোরআন এবং সুনায় সম্পূর্ণ বিপরীত এই মূলনীতিগুলি কখনো মূলনীতি নয় আল্লাহ তালা যে এগুলি কিভাবে সাব্যস্ত করেছে তারা তারা তাদের মন করা মন গড়া জিনিস তারা সাব্যস্ত করেছে চতুর্থ মূলনীতি সাব্যাল আল্লাহ বাস্তবায়ন করবেন মত নয় এই জাতীয় পাঁচটি মূলনীতি তারা সাব্যস্ত করেছে অর্থাৎ কখনো কোরআন মুখ সুনার মৌলিক নীতিমালা নয় এগুলো তাদের একতলাফি বা মতভেদপূর্ণ জিনিসগুলো নিয়ে তারা নিজেদের জন্য মতভেদপূর্ণ কিছু মূলনীতি নির্ধারণ করে নিয়েছে যারা বিশেষ করে সিয়া রাফেদা যারা বর্তমানে যারা ইরান এবং বিভিন্ন অবস্থান করছে তাদেরকেও দেখা যায় তারা কিছু মূলনীতি নির্ধারণ করে নিয়েছে যেগুলো আল্লাহ এবং তার রসুলের দেয়া মূলনীতির বিরোধী দেখা যায় তারা নির্ধারণ করেছে প্রথম বছর তাহরিদ তাদের তাহরিদটা আসলে কি আল্লাহ তাল্লাহ তারকিত রসুল্লাহ তার হাদিসে যে সমস্ত আল্লা নাম গুণগুলি তারা অস্বীকার করে সাব্যস্ত করা হয় তলে বহু বহু আল্লাহ হয়ে যায় নজিল্লা এই জন্য সেটা অস্বীকার করা তাওহিদ বানিয়ে নিয়েছে তারা অনুরূপ তাদের মধ্যে আদলের কথা বলেছে তারা ইনসাফ অর্থাৎ তারাও মনে করে যে আল্লাহ তালা আল্লাহ তালা তাদেরকে বলো তারা জাবরিয়া এবং কাদিয়া তারা বলে আল্লাহ তালা যা নির্ধারণ করেছে তাই হবে বন্দা নিজের পক্ষ থেকে কিছুই করতে পারে না জাবিয়া তারা সেরকম আকিদা পোষণ করে থাকে অনুরূপ তারা নবুত আকিদা করে থাকে অবশ্যই থাকবে কিন্তু ইমানবীর রসুল সমস্ত রসুলদের বিষয়টি তাদের সেখানে থাকবে সেটা করে একক নবুয়তের কথা আলোচনা করেছে বাকিগুলো তারা অস্বীকার অস্বীকার না করলেও তারা সেগুলো আলোচনা করে না মৌলিক তারা প্রবেশ করায়নি চতুর্থ তাদের মূল নীতি হলে এটা তারা নিজেরা বানিয়ে নিয়েছে না রস আল্লাহ বলেছেন না তার বলেছেন নিজেরা বানিয়ে নিয়েছেন এই জন্য এই মূলনীতিগুলো যখনই মানুষ প্রবেশ করায় কোথাও তখন তারা অবশ্যই হেদায়তের পর থেকে দূরে সরে যায় আমরা এটা এই জন্য উল্লেখ করলাম কোরানেম আল্লাহ তাল পক্ষ থেকে নাজিল করা এখানে আল্লাহ তালা যা বলেছেন সেগুলিকে আমরা মূলনীতি সাব্যস্ত করব অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাম তার হাদিসে যেগুলি বলেছেন সেগুলিকে আমরা মূলনীতি সাব্যস্ত করব এর বাইরে নিজেদের পক্ষ থেকে বানিয়ে কোন কিছুকে মূলনীতি নীতি সাব্যস্ত করার অধিকার আমাদের নেই আমরা যখন আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে যে কোরআনে করিম কোরআনে করিম আসলে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা সর্বশেষ কিতাব এবং আমরা বলেছিলাম যে এই কিতাবটা এমন যে এই কিতাবের পরে আর কোন কিতাব আসবে না এই কিতাবটি পূর্ববর্তী সমস্ত কিতাবের জন্য পাহারাদার এবং সত্য মিথ্যায় নিরূপণকারী কোথাও কোনো যদি তাওহিদের ক্ষেত্রে দেখা যায় অন্যান্য কিতাবের মধ্যে লেখা হয়েছে তখনই আপনি বলবেন যে না এই কিতাব যেহেতু কোরআন একাডেমি ভরীত হয়েছে আমরা গ্রহণ করব না এখন হয়তো আপনার প্রশ্ন আসতে পারে রসোল্লাহ সাল্লা বলেছেন হাদাসু আন্ডবানী ইসরা হাদু হাদবানি সিব ইসরা থেকে তোমরা বর্ণনা করো রসুল্লাহ আসলাম বলেছেন সেটা কেন বললেন হ্যাঁ রসুল্লাহ আসলাম বলেছেন যেখানে ব্যাখ্যার প্রয়োজন কোন শব্দের কোন আয়াতের বা কোন রসুল্লাহাম কোন হাদিসের ব্যাখ্যা সেই ব্যাখ্যার প্রয়োজন যদি কোন বনিসের কোন কিতাবে সেটা এসে থাকে সেটা উল্লেখ করা যাবে কিন্তু এর বাইরে আমাদের ইমামরা কিন্তু সেগুলি পড়ে আমাদেরকে সে ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন সুতরাং সে সমস্ত কিতাবের মধ্যে আর বাকি হেদায়তের কোন অংশ বাকি নেই সেটা আমাদেরকে ইমান আনতে হবে সেটা আমাদের ইমান আনতে হবে অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে যে হেদায়ত পেতে হলে কোরআনে কারিমের কোন বিকল্প নেই কোরআনে কারিম পড়তে হবে অন্যান্য কিতাবের মধ্যে সেগুলো কিছু নেই এবং হেদায়তের মূল কথা হচ্ছে যে ইমানের রোকন এই ছয়টি কোরআনে আসছে হাদিসে আসছে অন্য কোন মূলনীতি আমরা আবিষ্কার করব না যতদিন আমরা দুনিয়া থাকি এই ছয়টি মূল নীতির উপরে আমাদের জীবন গড়ে উঠবে এটা মনে আল্লা কথা উল্লেখ করেছেন আমরা ইমান আনি আল কোরআন কালাম আল কোরআন কোরআন হচ্ছে আল্লাহর বাণী মিন হু বাদা আলা কাইফিয়ান এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে বেলা কোন ধরন নির্ধারণ করে ধরন নির্ধারণ করে কিভাবে আসছে সেটা আমরা জানি না আল্লাহর পক্ষ থেকে কথা হিসেবে আসছে কাউলান আল্লাহ তালা এটা কথা বলেছেন কিন্তু কার তার কথার ধরন আমরা জানি না আর আমাদের যেমন কথা বলতে হলে অনেক কিছু লাগে জিব্বা লাগে মুখ লাগে আবার শক্তির দরকার হয় আবার আবার মানে আমাদের সেই কথা বলার সেই নিয়ম কানুন জানতে হয় আল্লাহ তালা এরকম কোন ধরন নির্ধারণ করে দিলে আপনি সেটা সিরকি লিপ্ত হবেন ধরন নির্ধারণ না করে আমরা বলব আল্লাহর পক্ষ থেকে কথা হিসাবে আল্লাহর পক্ষ থেকে সেটা আসছে তার কাছ থেকে শুরু হয়েছে এরকম ইমান আনতে হবে যে আল কোরআন আল্লাহর কালাম এর বাইরে নিজেরা নিজেরা কোন ধরন নির্ধারণ করতে পারবো না যে কিভাবে তিনি বলেছেন তিনি কথা বলতে কি তিনি মাথা নাড়িয়েছেন কিনা তিনি কথা বলতে কি তার জিব্বা লাগে কিনা এই যেহেতু বাড়াবাড়ি করা কখনো যায়জ নাই এবং এগুলো আলোচনাও করা যায়জ না কারণ বলার মৌলিক ভাবে আমরা বলব বেলাকাই ফি কোন ধরণ ব্যতীতই তিনি কথাটা বলেছেন আছে আসে ধরনটা আমাদের নির্ধারণ করা যাচ্ছে না কোন ধরন অবশ্যই আছে যে কোন জিনিসের কোন কোন ধরণ আছে কিন্তু সেই ধরন নির্ধারণ করা যাচ্ছে না আমাদের ও আঞ্জাল আলা ই ওয়াহিয়ান এই আল্লাহ তালা তার রসুল উপরে ওয়াহি আকারে এই কিতাব নাজিল করেছেন ওয়াহি আকারে নাজিল করেছেন সেই ওয়াহি বিষয়টি আমরা আলোচনা করেছি পূর্ব বিভিন্ন পর্বে যে ওয়াহি আকার আহাইলে কেহা দাল কোরআন আল্লাহ তালা কোরআন বলেছেন এই কোরআন আপনার উপর আমরা ওহিয়া আকারে নাজিল করেছি যারা ইমান এনেছে তখনকার সময় আজ পর্যন্ত প্রত্যেকেই হক আল্লা হক এর উপরে তারা সত্যান করেছেন যে আল্লাহর এ কোরআন হক এ কোরআন মধ্যে লাই আতিল বা ওম আল্লাহ খালফি সামনে এবং পিছন কোনো দিক থেকে বাতিল সেখানে প্রবেশ করতে পারে না প্রবেশ করতে পারে না আল্লাহ সেটাকে হেবাজ করেছেন কেউ প্রবেশ করালেও সেটা থাকবে না তারা ভুল ধরবে লোকটার কিন্তু কোরআনের কোন ভুল হয়েছে সাব্যস্ত করে দেখাতে পারবে না সাব্যস্ত করতে পারবে না কারণ কোরআন কালাম তিনি তার হেফাজ দায়িত্ব নিয়েছেন আমাদের ইমাম বলছেন ইমরান দারগন সবাই সবার দৃঢ় বিশ্বাস এটা আছে যে এটা হচ্ছে আল্লাহ তালার বাস্তব কথা আল্লাহ তালার কথা বলেন হুকমান সৃষ্টি করেছেন মানুষের কথা বলা আমাকে কথা বলছি এটা সৃষ্ট জিনিস আল্লাহ তালা আমাকে সেই কথা বলার শক্তি দিয়েছেন বলে দিচ্ছি আমি কথা বলতে পারছি এবং সৃষ্ট জিনিস আল্লাহর কালাম এরকম মাখলুক নয় মানুষের কোন সৃষ্ট কিছু নয় তার গুণ এবং তার কথা তার গুণ এটা আমাদেরকে শিখিয়ে দিতে হবে এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক